দর্শক মন্ডলী আসসালাম আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি জামিল হেকাম থেকে বাসাই করা কিছু হাদিসের যে হাজিরিশ গত শেষন আমরা শুনেছিলাম সেটা ছিল রসুল্লাহ করেছেনুল ইমান পবিত্রতা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আল্লাহামদুলিল্লাহ দাঁড়ি পাল্লাকে নেকির পাল্লাকে ভর্তি করে দেয়ান আর সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারাটা এই বাক্যটা আকাশ এবং জমিন পর্যন্ত এতটুকু আর সবর হচ্ছে আলো সদাকাতু বরহান সদাকা হচ্ছে দলিল আসুন আমরা এখন জানি আর নূরুনটা প্রথমে যে সলাৎ হচ্ছে নূর নামাজ হচ্ছে আলো তার কারণ ইমানের যে নূর ইমানটা নূর আসলে আর চন্দ্র ইসলামের এই আলোটা প্রজলিত হয়ে উঠে ভালো করে যখন মানুষ নামাজ থাকে আর যদি নামাজ না থাকে তাহলে ইসলামের আলোটা নিভেই আছে তার কাছে আলোটা জ্বলছে না এই জন্য নামাজ নূর নামাজ মানুষকে আলোকিত করে দেবে তা না হলে মানুষ অন্ধকারে নিমজ্জিত থাকবে একটি হাজি এসেছে এই নামাজটাকে যে ব্যক্তি হেফাজত করবে এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে তার জন্য প্রমাণ হয়ে যাবে বরহান হয়ে যাবে তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে কেমতের দিন আর যে ব্যক্তির মধ্যে নামাজ নেই নামাজের আমল তার মধ্যে নেই তার জন্য কোনো নূর নেই তার জন্য রয়েছে অন্ধকার তার কোনো প্রমাণ নেই আল্লাহকে দেখাতে সেই মুসলিম তার নাজাতের কোনো কারণই থাকতে পারো না কোন কারণ নেই সত্যিকার মমিন তারাই জান্নাতি হবে তারাই যারা তাদের নামাজ হেফাজত করে নামাজের হেফাজত ইমানের হেফাজত নামাজের হেফাজত নাই ইমানের হেফাজত থাকবে না কারণ নামাজের সঙ্গে আল্লাহ তাকে অনেক গুনা রাস্তা যাবে না মানুষকে মুন মুনকার যেগুলো কুফুরি গুনা অন্ধকার এগুলো থেকে তাকে দূরে নিয়ে আসবে তাকে বিরতা রাখবে নামাজ আলো মুসলমানকে আলো দেয় তাকে দিনের রাস্তা দেয় শিখায় দেখায় আর নামাজ না থাকলে তাকে হক এবং বাতিলির মধ্যে পার্থক্য করা লাইট তার কাছে থাকে না এই যখন মুসলমানরা মসজিদের দিকে যায় পুরুষদেরও জামাতে নামাজ পড়া অত্যন্ত গুরুত্ব এসেছে এদের নামাজ না থাকলে ইমানই থাকে না মানে তারা সালাহ মতো আহমেদান ফাঁকাত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে কুফুরির মতো গুণা করে ফেলে কোন কোন ফতেই বলেছেন একদম ইসলাম থেকে বের হয়ে যায় সে আর মুসলমানই থাকে না এই জন্য ইমাম আহেদিন হাম্বলের দৃষ্টিতে সে কাফের হয়ে যায় তার দৃষ্টিতে তাকে মুসলমানদের কবর হিসাবে দাফন করা যায়জ নেই তার জানাজা পড়ানো যায়জ নেই তাকে একটা গর্তের মধ্যে কাফেরদের মতো করে ফেলে দিয়ে মাটির চাপা দিয়ে আসবে শুধু তাকে ধোয়ানো দাফন কাফন করা কিছুই যায় কিছুই বলেছেন তাকে গোসল করাই দেওয়া যাবে তাকে জানাজাও পরেই দেওয়া যাবে তাকে মধ্যে মধ্যে কবরাম দাফনও করা যাবে যেটা আমরা করি আর কি কিন্তু ওনারা কেউই এটা বলেন নাই যে সে কুফুরের মতো কোনো করে নাই এটা বলার সত্যি কারণ হাজি এসে ছেটসুরস্লাম বলেছেন তারকে সালাতে কুফর হয়ে যায় কুফর ইসলাম থেকে খারিজ করে দেয় আবার কোনো কুফর তার চেয়ে নিচে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না কিন্তু সেটাও কুফুরি আছে। কাজী নামাজ না পড়ে যদি হয়ে যায় এরকম নামাজ না পড়ে আমরা মুসলিম থাকতে চাই আমরা অবশ্যই এই নামাজকে গুরুত্ব দিতে হবে আসল কে তিনি হাদিসি এসেছে হচ্ছে বোরহান বরহান মানে দলিল প্রমাণ কিসের প্রমাণ যে একটি লোক আল্লাহ তালার নিয়ামতকে খায় ধন সম্পদ দা দিয়েছেন এগুলোকে ভোগ করে আসে আল্লাহ তালার জন্য দেয় কিছু আল্লাহ তালা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো আল্লাহ তারা তালা দিলেন সেটাকে সে হক আদায় করে দিল এই দলিল প্রমাণ হলো যে তার অন্তরে আল্লাহর খাউফ আছে আল্লাহর প্রতি সুক্রিয়া আছে আল্লাহ প্রতি কৃতজ্ঞতা আছে আল্লাহ তালার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আর বকিল এটা প্রমাণ করতে পারলো না যে দান খায়াত করে না দান খয়রাত করা বড় কোরবানির বিষয় মানুষের মনের মধ্যে মালের খুব মোহ্বত আছে কৃপণতা মানুষের অন্তরের মধ্যে একটা প্রাকৃতিকভাবে লেগে আছে ন্যাচারালি লেগে আছে জন্মগতভাবে লেগে আছে অত হাইব্বুন আলমাল জাম্মা তোমরা মাল দৌলতকে খুবই পছন্দ করো সাংঘাতিক পছন্দ করো জামা মাল আদা মানুষ কি করে মাল জমা করে আর গনে কতগুলো জমা হলো গন্তে থাকে এত মোহাবতের মালকে আল্লাহ রাস্তায় খরচ করা এটা ইমানের প্রমাণ দলির যে লোকটা ইমান আছে এই আল্লাহ তালা যারা মুতাহিদাবি বলেছেন শুরুতে কাদের জন্য অনেক গুণ বলেছেন তার মধ্যে বলেছেন আমি তাদেরকে দিয়েছি সেখান থেকে খরচ করে আল্লাহ তালা রাস্তায় খরচ করা এটা ইমানের প্রমাণ যে সমস্তরা গরিব মানুষকে বেশি করে দান খারাপ করা এটা একটা ইমানের প্রমাণ এই লোকটি আল্লাহ তালার মাল দৌলতের সুক্রিয়া আদায় করলো এই ব্যক্তি জান্নাতে যাওয়ার খায় তার মধ্যে আছে এই ব্যক্তি জাহান নাম থেকে বাঁচার জন্য তার যে ভিতর ভয় আছে এগুলো সব প্রমাণ এই জন্য দান খরাত করেছে বলেছেন তোমাদের জান বাঁচাও আগুন থেকে বাঁচাও একটা কন্যা দান খরাত করে নিজেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যদি বেশি কিছু না থাকে একটি খুঁজুর আছে তার অর্ধেক দিতে পারো তাও সেটা দান করে দাও এটা প্রমাণ যে সে আল্লাহকে ভয় করে সে জাহান নামকে ভয় করে দান খরাব না করলে সে আল্লাহ ভয় করে জাহান নামকে ভয় করে চায় বাস্তবে কোনো তারপরে তিনি বলেছেন নূর আর সবরকে বলেছেন দিয়া আর নূর কাছি। নূর অবশ্য আর মোর ইসলামিক পরিভাষা দইয়া আলো বাতির আলোকে দিয়া বলা যায় কিন্তু নূর আসলে ব্যবহৃত হয়েছে আল্লাহ জন্য আল্লাহ নুরসাল আলী ইসলাম তাহলে নূরটা অনেক স্পিরিচুয়াল কিন্তু আর অন্য আলো যেটা সেটার জন্য দিয়া শব্দ ব্যবহৃত হয় লাইট চন্দ্র মধ্যে লাইট আছে এটার মধ্যে নূর নাই লাইটও দরকার আমাদের এই পৃথিবীতে লাইট আমাদের দরকার যদি চন্দ্র সূর্য না থাকতো বরহান আর সদাকা নূর, নামাজ হচ্ছে দলিল প্রমাণ ওয়বরু দিয়া সবর হচ্ছে আলো এরপরে হাদিসের বাকি অংশ হচ্ছে প্রতিদিন সকালে প্রত্যেকটি মানুষ যখন ঘুম থেকে উঠে তার নিজের নফস বেচা কিনা করে ফেলে কেউ তাকে আজাদ করে ফেলে আর কেউ তাকে ধ্বংস করে দেয় শেষ দুটি বাক্য আজকের অধিবেশনে বিষয় প্রথমটা হচ্ছে আও তোমার পক্ষে হবে বিপক্ষে কোরআন দলিল কোরআন সাক্ষী হবে তে আমতের দিন কোরআন কার পক্ষে দলিল হবে কার পক্ষে সাক্ষী দেবে আর কার বিপক্ষে দলিল হিসেবে কাজ করবে বিপক্ষে সাক্ষী দেবে সেটা জানা দরকার আমাদের দিন যখন আল্লাহ তালা আমাদেরকে হিসাবের জন্য বসবেন না আখেরাতে অনেক কিছু সাক্ষী হবে অনেক কিছু সুপারিশকারী হবে আপনারা জানেন এসেছে তার মধ্যে অন্যতম সাক্ষী বা সুপারিশকারী হবে কোরআন এই কোরআন ওই ব্যক্তির পক্ষে যাবে যে ব্যক্তি কোরআনের পক্ষে ছিল আর যে ব্যক্তি কোরআন বিপক্ষে ছিল কোরআন তার বিরুদ্ধে চলে যাবে আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না কোরআন বিপক্ষে যাবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা একটি বিরতির দিকে যাচ্ছি দর্শক মন্ডলী বিরতির পরে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আল্লাহ তালা আপনাদেরকে দান করুন আসসালামাইকুম আহমতুলিক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 প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় পুনঃ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি হাজি রসুল বলেছেন সবর হচ্ছে আলো নুর এবং আলোর মধ্যে আসলে ব্যবধান নাই নূরটার মধ্যে আলো একটু কম মানে পাওয়ার একটু কম দিয়া মধ্যে পাওয়ার আছে নূর আর কামারকে আল্লাহতালা নূর বলেছেন ওয়াল কামারা নুরা চাঁদের আলো মানুষকে জ্বালায় না অর্থাৎ মানুষের এমন গরম হিট দেয় না যেটা মানুষের একদম জ্বলে যাওয়ার অবস্থা হয়ে যায় এটা হয় না এই জন্য চন্দ্রকে নূর বলেছেন আর সূর্যকে দইয়া আলো বলেছেন কিন্তু আমরা দেখি যে কোরআন হাদিসে অনেক জায়গায় আল্লাহতলা ইসলামকেও দিয়া ও বলেছেন মূসা আল্লাহ ইসলামকে আল্লাহ তালা তাওরা দিয়েছেন এবং সেটাকে তিনি দিয়া বলেছেন কোরআন এবং হাদিসে নূরকে দিয়ার জায়গায় দিয়াকে নূর জায়গায় ব্যবহৃত হয়েছে এটাও আলো হিসাবে ব্যবহৃত হয়েছে এবং যেটা কুফরের বিপরীত অন্ধকারের বিপরীত যেটা বিপরীত করতে পারে মানুষ অনেক নেকামলকে মিস করবে এবং অনেক গুণার দিকে চলে যেতে পারে কোরআন এবং হাজিসের তিন পর্যায়ের সবরকে উৎসাহিত করা হয়েছে তিন পর্যায়ে আমরা সবরকে ভাগ করতে পারি একটা হচ্ছে আর সবর আলাত্ত আজ কাজ আদায় করার জন্য যথেষ্ট সবর লাগে একটা পরে আনব গুণার থেকে বাঁচার জন্য সবর করা লাগে এটা দ্বিতীয় পর্যায়ের সবর এটা দেবো কিছু ইনশাল্লাহ আরেকটা হচ্ছে আশাবরু আলমা কাদির তাকদিরের ফয়সালা যখন ঘটে যায় তার উপরে সবর করা লাগে সেটা আরেকটি সবর তার এক্সাম্পল আমরা নেব ইনশাল্লাহ আশাবরু আলাত্ত নেক আমলের জন্য সবর লাগে নেক আমলের জন্য সবর লাগে রাত্রেবেলা ঘুমিয়েছেন ঘুম বেশি হয়নি ফজর টাইম হয়ে গেছে উঠে যেতে হবে এই যে ফজর উঠলেন শীতের দিনে উজু করে কষ্ট করলেন ফজর পড়লেন ঘুমের কমপ্লিট হয়নি ঘুম পূর্ণাঙ্গ হয়নি কিন্তু উঠে গেছেন আপনি এর কষ্ট আছে আপনি শুয়ে থেকে নামাজ কাদা করবেন আপনি এই গুণা করতে পারেন না তাহলে নেক কাজের সবল লাগে তাহার যুদ্ধের জন্য সবল লাগে অনেকেই তো আমরা তাহাজ পারি না কেন যে অনেক কষ্ট হয়ে যাক ঘুমে এখনো পুরেনি পর্যট আগে উঠতে হবে এক দু ঘন্টা আগে আরও কষ্ট কষ্ট করে উঠি যাওয়া হয় আল্লাহর বাদ্দারা জমাতে নামাজ পড়তে 10 মিনিট যেতে হবে হেঁটে ঘরের মধ্যে পড়ে না নেওয়া যায় দশ পনেরো মিনিট হাঁটতে হচ্ছে বেশি হাঁটতে হচ্ছে সবর করতেছে কষ্ট করতেছে লেজি হয়ে অলস হয়ে ঘরে পড়ছে না নে কাজের জন্য সবর করা লাগে খরচ করতে অনেক কষ্ট আছে। সাফা মারোয়া মধ্যে সাই করা তাওয়াফ করা পাথর মারা প্রত্যেকটি কাজে কষ্ট অল্প সময়ের মধ্যে অল্প জাগার মধ্যে এত লোক গিজগিজ করে সেখানে কষ্ট করে ধৈর্য ধরে সবর করে এবাদত করতে থাকা তাহলে এবাদতের মধ্যে অনেক কষ্ট আছে পাক পবিত্রতা হাসিল করতে হয় সময় দিতে হয় চট করে গিয়ে বাইরে হয়ে যাওয়া যায় না একটু সময় দিয়ে পাক পবিত্র হওয়া লাগে এর মধ্যে কষ্ট আছে। এরপরে গুনার থেকে বাঁচার জন্য সবার করতে হয় গুনার মধ্যে অনেক আকর্ষণ আছে দিলের মধ্যে সেদিকে ঝুঁক প্রবণতা অটোমেটিক্যালি এসে যায় সেটাকে পাহারা দেওয়া কষ্ট করে করে নিজেকে গুণা থেকে দূরে রাখা মজাহাদা করতে হয় সাধনা করে করে নিজেকে গুণা থেকে দূরে রাখতে হয় আনন্দ ফুর্তি করতে গিয়ে মানুষের অনেক সময় কাটাতে হয় মনে চায় অনেক ভালো লাগে গল্প গুজপে আড্ডার আসরে পড়তে ঘণ্টা বা ঘণ্টা সময় নষ্ট করতে ভালো লাগে ঈদের দিনে সিনেমা দেখতে ভালো লাগে অনেকের কাছে তারা আল্লাহকে ভয় করে তারা এই আনন্দ ফুর্তি থেকে নিজেকে দূরে রাখবে নাফসকে তারা কন্ট্রোল করে নার্ভস যেদিকে চায় সেদিকে চলে যায় না মানুষ আপনাকে কষ্ট দেবে মানুষ আপনাকে খামাখা কষ্ট দেবে আপনার সাথে ঝগড়া করবে গায়ে পরে ঝগড়া করবে খামাখা একটা কটু কথা বলে আপনাকে কষ্ট দেবে এইগুলো সব কিছু জাহিলা করবে জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া ফাঁসাতে লেগে যাবে না মোমেন নিজেকে দূরে রাখবে বেহুদা কর্ম থেকে দূরে থাকবে বাজে কথা বাজে কাজ থেকে মোমেন দূরে থাকবে সে বাজে কাজে তার একটি মুহূর্ত নষ্ট করবে না আর যখন জাহিল লোকরা তাদের সঙ্গে খামাখা ঝগড়া ফাঁসা তর্ক বিতর্ক করে সালামা ওই দেখা তুমুলো করতে চায় এগুলোকে অনেক সময় মানুষ দেখবেন তর্ক বিতর্কে এমন লাগা লাগে একজন একটা বলে আরেকজনে আরেকটা কাউন্টার একটা পাল্টা আরেকটা বলে একজন একটা বললো আর একটা আরেকটা বললো আর একটা এইভাবে চলতেই থাকলো এইভাবে লম্বা সময় ব্যাপারী ঝগড়া ফাসাদ গ্রামের মহিলাদেরকে ছোটকালে দেখেছি সকাল থেকে ঝগড়া শুরু করলো দিনের শেষ পর্যন্ত একটানা না বারো ঘন্টা ঝগড়া করেছে এমন তামসা দেখার সুযোগ হয়েছে গ্রামেগঞ্জে তাহলে মাসিয়ার থেকে গুণার থেকে নিজেকে দূরে রাখার জন্য সবর করতে হবে মানুষকে মাফ করে দিতে হবে ইগনোর করতে হবে ওইদিকে এত নজর দেওয়া দরকার নাই সে দিতে হবে কিছু কত মানুষ কত জাহিরা হবে মাফ করে দাও তর্ক বিতর্ক বাড়ি কথা বাড়ি কোনো লাভ নাই কথা বাড়াইলে কথা আরো বাড়তেই থাকে আল্লাহ দেয়। যারা মানুষকে মাফ করে দেয় তাহলে তার মহসিন হয়ে যায় আল্লাহ মহসিন থেকে দূরে রাখার জন্য সবর করা নফসানিকে কন্ট্রোল করতে থাকা গুনা থেকে দূরে রাখার চেষ্টা করা মজাহদা করা এটা হলো দ্বিতীয় পর্যায় সবর তৃতীয় পর্যায় সবর হচ্ছে সবর করে ফেলা কোনো কিছু আমি চেয়েছিলাম যে ঠিক মতো হোক কিন্তু পারলাম না উল্টাপাল্টা হয়ে গেলো ট্রেন ধরতে চেয়েছি মিস করে ফেলেছি পারলাম না সময় মতো শেষ করতে পারলাম না অমুক জিনিসটা আমি চেয়েছিলাম হাসিল করতে হাসিল হয়নি। আমি ব্যবসা ধরেছিলাম তাতে করে ওখানে ভালো হয়ে যায় হলো না সব কিছুর মোকাবিলায় তাকদিরের যে ফেসলা হয়ে যায় আলহামদুলিল্লাহ বলে মেনে নেওয়া তাকদিরের উপরে সন্তুষ্ট থাকা এটা ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ কোনো ব্যক্তির ইমান মোকাম্মল হবে না কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ তাকদের এর মেনে নানিবে যে আল্লাহ তালার হুকুমের বাইরে কিছুই হওয়ার ছিল না আল্লাহ তালার হুকুম নাই বিধায় এটা ঘটেনি ততক্ষণ পর্যন্ত তার ইমান মোকাম্মল হবে না কমপ্লিট হবে না এবং মানুষের জীবনে অনেক পরীক্ষা নিরীক্ষা দুঃখ কষ্ট ব্যর্থতার গ্লানি কিছু আসে কত কিছু আপনি করতে চান কিন্তু এটা হয় না নষ্ট হয়ে যায় উল্টা হয়ে যায় আপনার চেষ্টা কতটুকু করেছেন এটা আল্লাহ দেখবেন চেষ্টার পরে মানুষ যখন করতে পারে না তখন মানুষকে আল্লাহ কাছে সামনের দিকে ভালো করে করার জন্য চেষ্টা করব এটা আল্লাহ তালা আমাদেরকে হুকুম দিয়েছেন যে আল্লাহ তালা সবকিছু ভালো করে এটা তিনি চান কিন্তু এটা বাইরে আর হয় না পারিনা পাই না সেটার জন্য অস্থিরতা প্রকাশ করলে কোনো লাভ নাই অস্থির হয়ে যাওয়া মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি ইমানেরও ক্ষতি ডাক্তাররা বলে যারা ব্লাড প্রেশারের রোগী একটু যাদের শরীর এরকম সেন্সিটিভ আছে খবরদার আপনি রাগ না চিৎকার করবেন না চিল্লাচিলি করবেন না অস্থির হবেন না তাহলে আপনার হার্ট ফেল করবে আপনার স্ট্রোক করবে এরকম বলে এই আল্লাহ তালার কাছে অস্থিরতার মধ্যে কোন লাভ নেই এই আল্লাহ তালার কাছে আমরা কিভাবে প্রশান্ত থাকতে পারি তাকদিরের ফয়সালাকে মেনে নিতে পারি সবর করতে পারি যা কিছু হয় আল্লাহ তালার হুকুমের বাইরে কিছুই ঘটে না আমি চেষ্টা করেছিলাম হলো না অমাতাশা উ না আমার আল্লাহ রবীন্দ্রনা সর্বশেষে এটা আল্লাহ তালা আমার জন্য ফ্যাস করেন নাই তো এত অস্থিরতা করে লাভ হবে কি অস্থিরতা বাড়ালে এটা কি হবে না বরঞ্চ আরো কষ্ট বাড়বে আর যার অস্থিরতা কমাই ফেলবে আল্লা তালার হুকুম নয় আমি কি করব হবে না আর এটা তখন তার অস্থিরতারা কমে গেল শান্তি চলে আসলো অশান্তি দূর হয়ে গেল দুনিয়াতেও শারীরিকভাবে মানসিকভাবে শান্তি পেলো আখের হাতে আল্লাহ তালার কাছে বিশাল সবরের পুরস্কার হয়ে গেল সবরের পুরস্কার অনেক বড় আলহামদুলিল্লাহ বললে কত বড় সবর কত বড় পুরস্কার পাওয়া যায় কারো ইন্তিকালো সময়েও সবর করা বিলাপ করা চিৎকার করে আল্লাহ তালাকে দায়ী না করা নাওজব কেন আমার সন্তানকে নিয়ে গেলা এরকম না করা সবরের বিশাল পুরস্কার রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সবরের পুরস্কার দান করুন দর্শক মন্ডলী হাদিসের আলোচনা আজকে এখানে শেষ করতে হচ্ছে বাকি অংশ রয়ে গেল আমরা ইনশাল আরেক দিন সুযোগ মতো আল্লাহ তালা তৌফিক দিলে এই আলোচনা পেশ করবো আপনাদের সামনে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সবরের মতো নিয়ামত দান করে ধন্য করে দিন আল্লাহ তালা আমাদেরকে প্রশান্তি দান করুন অস্থিরতা আমাদের জীবন থেকে আল্লাহ তালা সরিয়ে নিন আলহামদুলিল্লাহ রবমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 TV TV IRAF, Bank, Code, UK, थ्री जीरो जीरो जीरो जिरो वनो 01132301 नंबर जिरो डबल 01132302 थ्री टू थ्री जिरो 01132303 इस डलर अकाउंट नम्बर जिरो डबल वन थ्री टू थ्री जिनो थ्री टा पाठिएमेल करेट